ট্রাস্ট টিভির নিয়মিত অনুষ্ঠান হাদিসের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এ আসরে ইমাম বখারি সংকলিত আল আদাবুল মুফরাদ বইটির হাদিসগুলো ক্রমান্বয়ে অধ্যয়ন করার চেষ্টা করছি আমরা এ বইয়ের প্রথম পরিচ্ছেদ পিতামাতার অধিকার বিষয়ক কোরআনের আয়াত ওয়াসাইন আল ইনসানবে ওয়ালি দেহ এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম দেখেছি যে কোরআন কেরিমে আল্লা তালা পিতামাতা বিষয়ক নির্দেশনা দিয়েছেন তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে এবং তাদের জন্য ব্যয় করতে আর এই ব্যয় প্রসঙ্গে আমাদের মনে পড়ে রাসলাস্লামের কয়েকটা হাদিস সাহাবি আবদুল্লাবিন আস তিনি বলছেন একদিন রসুল্লাহ আলী কাছে এক ব্যক্তি এসে হাজির হলেন তিনি আমার সম্পদ আছে কিন্তু আমার আব্বা আমার সম্পদ কেড়ে নিতে চায় ভোগ করতে চায় আমার সম্পদ থেকে নিতে চাই সে আসছে পিতার বিরুদ্ধে অভিযোগ করে রসুল্লাহ থেকে একটা ফতুয়া একটা নির্দেশনা নিয়ে যাবে رسول الله صلى الله عليه وسلم تقول لهم أنت ومالك لأبك شونا تمي إبنك تمار شمپود شوبي تمار پيتر إن أولادكم من أطيب كسبكم فكلو من كسب أولادكم فين أموالي أولادكم رسول الله صلى الله عليه وسلم بلسن تما دير কাজে তোমাদের সন্তানদের উপার্জন তোমাদের জন্য পবিত্র হালাল উপার্জন কাজে তোমরা সন্তানদের সম্পদ থেকে খেতে পারবে তাহলে এ হাদিসটা ইমাম বখারি এই গ্রন্থে আনেননি তবে ইমাম তিরমিজি এবনে মাজা অন্যান্য মহাদ্দে সংকলন করেছেন এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন শেখ আলবানি সহি বলেছেন অন্যান্য মহাদেজ সহি বলেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তানের উপর ফরজ দায়িত্ব পিতামাতাকে খাওয়ানো আর সন্তানের নিজের ব্যক্তিগত প্রয়োজন মিটানোর জন্য সন্তানের সম্পদ ভোগ করা পিতামাতার জন্য বৈধ কারণ সন্তান তার সন্তানের আজকে যে শক্তি দিয়ে সন্তান সম্পদ উপার্জন করে নিজের মনে করছে এই শক্তিটা তার পিতা তিল তিল পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে অন্য হাদিস আয়সরদ আল্লাহ তালানা বলছেন রসৌল্লা সালাম বলেছেন নিজের উপার্জন আর তোমাদের সন্তানরা তোমাদের উপার্জন ভক্ষণ করতে দেখো পরের ওটা তোমাদের নিজের উপার্জন হাদিসটা ইমাম না অনেকে সংকলন করেছেন এবং হাদিসটা সহি আলবানী এবং অন্যান্য মহাদেজ সহি বলেছেন তাহলে আমরা দেখলাম পিতামাতা বিষয়ক একটা অন্যতম নির্দেশনা তাদের জন্য ব্যয় করা কোরআন করিমে আর একটা বৈশিষ্ট্য আমরা পাই পিতামাতা সম্পর্কে সেটা হল নবীদের বৈশিষ্ট্য হল পিতামাতার জন্য আনুগত্য করা দোয়া করা আমরা নু আলি সালাম আদম আলি সাল্লামের পরে প্রথম নবী নূ আলি সালামের কথা আল্লাহ কোরআন করিম বলেছেন যে তিনি পিতা জন্য দোয়া করতেন নূ আলি সাল্লামের কথা আল্লাহ তালা কোরআন করিম বলেছেন তিনি পিতা মাতার জন্য দোয়া করতেন তিনি কি বলতেন আল্লাহ আমাকে মাফ করেন আমার পিতা মাতাকে মাফ করেন আমার বাড়িতে ইমান নিয়ে যে প্রবেশ করেছে মাফ করেন সকল মোমেন মোমেনারী পুরুষ ইমানদারদেরকে মাফ করে দেন ইব্রাহিম আলী ইসলাম এভাবে পিতামাতার জন্য দোয়া করেছেন ইসমাইল তার সন্তান পিতার কথাই নিজেকে কোরবানি করতে সামান্য নতুন করেননি আল্লাহ কোরআন ইহিয়া আলহী আলিহালামের কথা উল্লেখ করেছেন তিনি তার পিতা মাতার প্রতি ভক্ত এবং অনুগত এবং সদ আচরণ করতেন সালামের বিষয়ে আল্লাহ কোরআন উল্লেখ করেছেন ও আবার আলাইকে আল্লাহ তালা উল্লেখ করছেন যে তিনি পিতা মাতার প্রতি তিনি তার মাতার প্রতি অত্যন্ত সদয় সুন্দর এবং সর্বোত্তম ভালো আচরণ করতেন সমান্ত দর্শক এক্ষেত্রে মনে পড়ে গেল পবিত্র বাইবেল ইনজিল শরীফের একটা কথা ইঞ্জিল শরীফে ঠিক এর বিপরীত চিত্র দেখানো হয়েছে ইনজিল শরীফে বলা হয়েছে এইসা আলি ইসাল্লাম তিনি পিতা মাতার প্রতি ভালো আচরণ করতে বলেছেন কিন্তু তিনি নিজে ইঞ্জিলের বিবরণ অনুযায়ী তিনি নিজে মাতার সাথে খারাপ আচরণ করতেন মথির ইঞ্জিলের ভিতরে উল্লেখ করা হয়েছে একদিন তার বাড়িতে মেহমান আসলে তার মা তাকে বলেন বাবা আমাদের বাড়িতে তো আঙুরের রস নেই কিছু কি করব আমরা মেহমানদারি করব কি করে তখন তিনি মাকে বললেন ওম্যান এই মহিলা এই বেটি হোয়াট উড হ্যাভ আই ডু উইথ দি আপনার তোমার সাথে আমার কি করণীয় আছে তোমার বিষয়ে আমার গুরুত্বটা কি তিনি মায়ের সাথে এই এইরকম অশোভন রুরা আচরণ করেছেন বলে ইনজিল শরীফ আর অন্যান্য জায়গায় এরকম পাওয়া যায় এগুলো যে সত্য নয় এগুলো জালিয়াত পবিত্র বইয়ে ঢুকিয়েছে ইসা আলি ইসলামের ব্যাপারে এই অশোভন কথা লিখেছে আল্লাহ তালা কোরআনকারিমে এজন্য তার বিষয়ে উল্লেখ করেছেন যে ঈসা আলি ইসলাম তার মাতার প্রতি সুন্দর আচরণ করতেন এভাবে আমরা দেখছি যে কোরআনকারিমে পিতা মাতার সাথে ভালো আচরণের নির্দেশ দেওয়া হয়েছে পিতামাতার জন্য ব্যয় করতে বলা হয়েছে এবং পিতামাতার প্রতি ভালো আচরণ করা তাদের জন্য দোয়া করা এটা নবী রসুল বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে এবার আমরা এই অধ্যায়ে কি কি হাদিস এনেছেন ইমাম বোখারি এই পরিচ্ছেদে কি কি হাদিস এনেছেন এগুলো আমরা এক এক করে পড়ে বোঝার চেষ্টা করি ইমাম বোখারী এ অধ্যায়ে নিজের সনদে فهو توم جا حدثتين سن شرطة الله عبدالله بن مسعود رضي الله تعالى عنه تك اما بخري بولسن حدثنا شعبه قال الوليد بن العزار اخبرني قال سمعت ابا عمر الشيباني يقول حدثنا صاحب هذه الدار و او مؤبي يدهي الى دار عبدالله قال سألت النبي صلى الله عليه وسلم أيُّ العملِ أحبُّ إلى الله؟ قال: الصلاةُ على وقتِها. قلتُ: ثمَّ أيُّ؟ قال: برُّ الوالدين، ثمَّ أيُّ؟ قال: ثمَّ الجهادُ في سبيلِ الله. قال: حدثني بهنَّ ولو استذتُهُ لزادني. إمامُ البخاري بولسن: আমাদেরকে সওয়াব বলেছেন. وليد بن बू अमर शानी मालिक अर्थात अब्दुल्लाम प्रश्न कर लया रसुल्लाहब्ला सबसे प्रिय सबसे भलो लागार कर्मी रसोल्लाम সময়ে ঠিক সময়ে সালাত আদায় করা আল্লাহ তাল্লার কাছে পরের প্রিয়তমন এক আমল কোনটা রসুলাম বললেন বিরুল ওয়ালিদিন দ্বিতীয় পর্যায়ের প্রিয়তমন এক আমল হল পিতামাতার। সেবা করা তাদের যত্ন করা তাদের হক আদায় করা তাদের সাথে ভালো আচরণ করা আমি রসোল্লা সাল্লামকে তৃতীয়বার জিজ্ঞাসা করলাম এরপরে কোনটা বলেন তোমাল জিহাদ উফি এর পরে তৃতীয় পর্যায়ের নেকামল হল আল্লাহর পথে জিহাদ করা আবদুল্লাবন সৌদ রো বলছেন আমাকে রসুল্লাহ তিনটের কথা বললেন তবে আমি যদি আরও শুনতাম আরও প্রশ্ন করতাম তাহলে হয়তো আরও এর পরে অনেক অনেকগুলোই বলতেন আমি আর প্রশ্ন করিনি সুপ্রিয় দর্শক এই হাদিস আমাদেরকে কি শেখাচ্ছে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব এবং এরপরে ইমাম বখারে আর কি হাদিস আনলেন সেগুলোও পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে একটা বিরতির পর বিরতির পরে আমাদের সাথে আপনি থাকবেন এ আশায় বিরতিতে যাচ্ছি আসসালাম আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান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 ফিরে এলাম আপনাদের কাছে ছোট্ট বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইমাম বখারির কিতাবুল মুফরাদ বোয়ের প্রথম হাদিস পিতামাতার খেদম সম্পর্কীয় আবদুল্লাবনীমা সৌদি আল্লাহ আনু থেকে বর্ণিত আমরা দেখলাম রসল সাল্লাম তাকে বললেন সর্বশ্রেষ্ঠ নে কামল আল্লাহ তাল প্রিয় সালাত আদায় করা সময় মতো সালাত আদায়ের পরে আল্লাহ তালার কাছে প্রিয়তম পিতামাতার খেদমত করা আর এরপরে আল্লাহ কাছে প্রিয়তম আবাদত হল আল্লাহর পথে জিহাদ করা আমরা পরবর্তী হাদিসে দেখব পিতামাতার সন্তুষ্টি তার খেদমত এত বড় যে আল্লাহর রাস্তায় রসুল্লাহ সুল্লাহলামের নেতৃত্বে শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করার শহীদ হওয়ার অনুমতি পিতামাতা না দিলে তারা অসন্তুষ্ট হলে রসল সাহ্লাম অনুমতি দেননি বরং পিতামাতার খেদমতে অত থাকতে বলেছেন সুপ্রিয় দর্শক এ হাদিস ইমাম বখারী তার সহি গ্রন্থেও এনেছেন মুসলিম এনেছেন এবং অন্যান্য মহাদিসরাও এনেছেন হাদিসটা সর্বসম্মতভাবে অত্যন্ত সহি হাদিস ইমাম বখারী এর পরে যে হাদিসটা এনেছেন আব্দুল্লাবিন অমর রাদি আল্লাহ তাল আনুর সনদে তিনি বলছেন নিজেও কখনো কখনো নিজের কথা হিসেবে বলেছেন রসলাই আব্দুল থেকে উদ্ধার সন্তুষ্টি হল পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আর আল্লাহর অসন্তুষ্টি ক্রোধ পিতার অসন্তুষ্টির ভিতরে রয়েছে এ হাদিসটাই অন্য বর্ণনায় वाले दाइन बीता मातुष्ट आल्लारित्लारिन्न महाद्देशी हाकेमेश सही इमाम जहाबी सही बर्तमान युग महद्देश भरे अलबाणी महाद्देश सही যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য পিতামাতা আমাদের দরজা বা পথ পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন সম্ভব নয় সুপ্রিয় দর্শক ইমাম বখারী এর পরে তার এ বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ করেছেন বাবু বিরুল ওমি মাতার প্রতি দায়িত্ব খেদমত বিষয়ক পরিচ্ছেদ এ পরিচ্ছেদে তিনি حديث اللي كورسن بروتم حديثه امام بخاري بولسن حدثنا ابو عاصم عن بحض بن حكيم عن أبيه عن جدهي قلت يا رسول الله من أبرو قال أمك قلت من أبرو قال أمك قلت من أبرو قال أمك, قلت من أبرو؟ قال, أمك. قال أباك ثم الأقرب فالأقرب بحض بن حكيم تربيت الشطري تدد شطري تدد صحابي سيلن معاب بن حيدة القشيري তিনি বলছেন আমি রসুল্লাহ সাল্লাহামের কাছে আসলাম এসে থেকে জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল্লাহ মান আবার আমি খেদমত করব কার তিনি বললেন ওম্মাক তোমার মায়ের আমি দ্বিতীয় প্রশ্ন করলাম ইয়ার রসুলাল্লাহ মান আবার আমি খেদমত করব কার তিনি বললেন ওম্মাক তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো ইয়ার রসোল আমি খেদমত করবো কার ওম্মাক তুমি মায়ের খেদমত করো চতুর্থ বারে যখন আমি বললাম ইয়ার রসুল মান আবার তিনি বলেন আবা কুম্মাল আকরাবল আকরব এরপরে তুমি তোমার পিতার খেদমত করো এরপরে নিকটবর্তী আত্মীয় সজন আপন যারা আছে তাদের ক্রমান্বয়ে করতে এ হাদিসটা ইমাম বুখারি তার আদেবুল মুফরাদ গ্রন্থে মহাবেব না হায়দা থেকে সরাসরি সংকলন করেছেন এ হাদিসটাই ইমাম বুখারি তার সহিথে এবং মুসলিম সহ অন্যান্য মহাদ্দেশ সংকলন করেছেন আবু হুরার দাল সুস্থ আবু হুরারা বলছেন জিয়া আর এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল এক ব্যক্তি এসে রসোল্লা সাল্লা সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আমি কার সাথে সর্বোত্তম ভালো আচরণ করব ভালো খেদমত করব আমার খেদমত পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হাক রসল্লাহ আলিহাসাল্লাম বললেন উম্মুক লোকটা বলল এরপরে কে রসল বল মা লোকটা বলল এরপরে কে রসল্লাহসাল্লাম বললেন তোমার মা তৃতীয় ও চতুর্থ অথবা পঞ্চমবারে রসল্লাহাম বললেন তোমার পিতা হাদিসটা বোখারে মুসলিম অন্যান্য সকল মহাদেশ সংকলন করেছেন সহি হাদিস তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোত্তম আচরণ খেদমতের ব্যাপারে অধিকার সবচেয়ে বেশি মায়ের সুপ্রিয় দর্শক ইমাম বখারী এ ব্যাপারে আব্দুল্লনা আব্বাস রাদি আল্লাহ থেকে তার একটা নিজের মতামত সংকলন করেছেন তিনি তার সনদে আতা আতাহ এসার রাদি আল্লাহ থেকে উল্লেখ করেছেন আবদুল্লাবনে আব্বাস রাদি আল্লাহ তাল একটা বক্তব্য أنه أطاه رجل فقال إني خطبت إمرأة فأبت أن تنكهني وخطبها غيري فأحبت أن تنكه فغرت عليها فقتلتها فهل لي من طوبة؟ قال أمك حية؟ قال لا قال تب إلى الله عز وجل وتقرب إليه ما استطعت؟ فذهبت فسألت ابن عباس لماذا سألت عن حياة أمه؟ فقال إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من برل والده آتا ابن عيسار رحمه الله تعالى بولسن تنه كم مشهور تابعي امي عبدالله ابن عباس ردلو تعالى عنو كسد چلام تر كسد ایک جن لو كش بولو جا امي اكتا ميكي بباو قرار پستف دي چلام شه اميكي بيئكورت راجي حولونا كنتو ارکتا سيله تاكي بيئكورت پستف دي لشه راجي حولو امي امون بھانکار قرد حلام جا امي میتاكي کھون کرو فل এখন আমার অনুশোচনা এটা কি কোন তবা আছে আবদুল্লা আব্বাস রাজানু বললেন তোমার মা কি জীবিত আছেন লোকটা বললো না জীবিত নেই তিনি বললেন যাও তবাকল করো নেকামল করো দেখো কি হয় আমি কিছু বলতে পারবো না লোকটা চলে গেল আতা আপনি স্যার বলছেন তখন আমি আবদুল্লাবনে আব্বাস রাধনাতনের কাছে যে জিজ্ঞাসা করলাম যে আপনি তাকে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কেন সে তোবার কথা বলছে আর জিজ্ঞাসা করলেন তিনি বললেন এমন যদি বেঁচে থাকতো মায়ের বেশি বেশি খেদমতের মাধ্যমে হয়তো আল্লাহর এর গুণাটা তো করতে পারত এই জন্য আমি মায়ের কথা জিজ্ঞাসা করছিলাম সুপ্রিয় দর্শক আবদুল্লিবনে আব্বাস রিয়া ইমাম বোখারি মুসলিম তার মত সংকলন করেছে যে কেউ যদি ইচ্ছা করে খুন করে তার গোনা মাফ হয় না কারণ সুরা নিসায় আল্লাহ বলছেন অমাইয়া কতমিন ফাজা উহ জাহান্নামু খালেদান ফিহা কেউ যদি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম চিরস্থায়ী সেখানে থাকবে তাকে যখন প্রশ্ন করা হতো যে অন্য আয়াতে সুরাফুর কানে আল্লাহ তালা বলেছেন तुमरा शरिक करबे व्यविचार करबे खबेलाबाफ माफ हो सोरा फुरान मक न्यापारे काफे थका अवस्था क्यों खुनर पाप कर जिनार पार्ट माफ हो सोरासा नाजिल हो मदी आसारशेष आयते बना मुमीन क्षेत्र जो इच्छा कर খুন করে তার মা কথা কোরআন বলছে না এরপরেও তিনি আশা করেছিলেন ত বা ইস্তেকভারের পাশাপাশি মায়ের খেদমতের মাধ্যমে হয়তো মাপটা পেতে পারে তবে মায়ের খেদমত তাদের কাছে কত বড় এবাদত ছিল আমরা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আজকে আস আমাদের আর সময় নেই আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তীতে আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে সে আশাই থাকলাম আল্লাহ আমাদের সে পর্যন্ত ভালো রাখুন অলম আল্লাহ মহম সুবাহানবাহামিকা আশাদ